যে পয়সাটা তার মাধ্যমে উপার্জন হয় সেটা কি হালান না হারাম প্রকাশ্য কথা এটা হচ্ছে হারাম এটা হারাম এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে ইসলাম আমাদেরকে দাঁড়ি মেরে জিনিস বিক্রয় করতে নিষেধ করেছে যারা এই ধোকাবাজির কাজ করে কোরআন কারিমে তাদেরকে ভীতি প্রদর্শন সতর্ক করা হয়েছে মহান আল্লাহ বলেছেন ওয়াইল উল্লিল সোরা মোতা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 সামনে বিশাল হিসাব আর আরাম না ব্যারাম সে বুঝবে আল্লাহ বলছেন ওরা কি চিন্তা করে না ওরা যে এত বড় অন্যায় করছে মানুষকে ধোকা দিয়ে দেওয়ার সময় কম দিচ্ছে নেওয়ার সময় বেশি নিচ্ছে এরা কি এতটুকু চিন্তা করে না যে মরণের পর এদেরকে জীবিত করা হবে লিয়াউমিনা আজিম বিশাল দিনের জন্য ইয়াস যে যেদিনের রব্বুল আলমিনের জন্য কালকে আমাদের মাঠে খাড়া হতে হবে মানুষ চিন্তা করে না কেন ভয় করে না এইভাবে কেন দাঁড়ি মারছে আল্লাহ বলছেন আকাশকে সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন তোলা দণ্ড দাঁড়ি পাল্লা আল্লাহ ফিল্মি যান যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো কিসে ওজন করাতে ওজন আর ওজন দেওয়ার কম দিও না সুরা রহমানের আয়াতাম মোহনাল অন্য জায়গাতে বলছেন যে দাঁড়ি পাল্লাতে গোলমাল আছে হ্যাঁ পেছনে ভেজাল দেওয়া আছে কিংবা কাঁটাতে গোলমাল করে দেওয়া আছে এইরকম ভেজাল পূর্ণ দানি পাল্লাতে ওজন দিও না মাপ দিও না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 তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না দেখলেন প্রথম দাওয়াত আল্লাহ নবীলাম যখন কাউকে দাওয়াতের জন্য কি বলতেন যে যখন তুমি যাবে সেখানে দাওয়াত দেবেলা তোমার দাওয়াতের প্রথম কি হবে তারা এই সাক্ষী দিবে যে লাইলা কোনো সত্য মাহবুদ নেই আর এটা রাউকাল জানিয়ে দাও তাদের উপরে পাঁচ আকাজ করেছেন কারণ তৌহিদ না মানলে নামাজ আছে তৌহিদ না মানলে নামাজপুর এই জন্য তৌহিদের দাওয়াত আগে দাও সোহাব আলাহ গেলেন প্রথমেই বললেন বলো লাহ ছাড়া কারো না।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 আর মানুষকে তাদের জিনিস কম দিও না আপনি দোকান থেকে পাঁচশো মাল নিয়েলেন বাড়িতে ওজন করে দেখলেন চারশো গ্রাম এতে অবস্থাটা কি হবে আপনি সঙ্গে সঙ্গে দোকানে ফিরে যাবেন তারপরে আপনার ঝগড়া ঝামেলাতে না বাড়বেই আর যদি আপনার পরিচিত না হয় তাহলে তো বুঝতেই পারছেন বদা করবে নেই সেই সমাজের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে হাসাত সৃষ্টি হবে ওজনে কম বেশি করলে এরকম করো না এটা তোমাদের জন্য দর্শক আমরা একটু বিরতি নিচ্ছি কিছুক্ষণ পরেই আবার আপনাদের সামনে আসবো আপনারা সাথে থাকুন কাছে থাকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইশা আল্লাহ দর্শক মন্ডলী আমি বলছিলাম যে ওজনে কম বেশি দেওয়া এর মাধ্যমে উপার্জন করা এটা কি হারাম যে কোনো ব্যবসায়ী যে কোনো ব্যবসার মাধ্যমে ওজনে কোম দেওয়ার মাধ্যমে কিভাবে ব্যবহার করেছিলেন কি আচরণ করেছিলেন সেই সম্পর্কে কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে সোহেব আলাহাই গিয়ে বললেন হে আমার সম্প্রদায় তোমরা মাপে এবং ওজনে ন্যায় ওজন এবং জমিনের বুকে ফাঁসাদ সৃষ্টি করে বেড়ায় না তার মানে ওজনে কম দিলে কি হবে কম বেশি করলে ফাঁসাদ সৃষ্টি করা হবে এটা সুরাহুদের পঁচাশি নম্বর আয় তার করে ফেলে লোভ হচ্ছে খুব খারাপ জিনিস বলল দেখো লাইনি কথা যদি তোমরা মেনে নাও তাহলে কি হবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হবে তোমাদের লাভ বেশি হবে না ক টাকাই লাভ হয় আমাদের দেশও আমাদের পরিবেশও শুনবেন যে বলে ব্যবসাতে একটু টেকনিক্যাল ব্যবহার না করলে লাভ হয় না তাই না ব্যবসাতে সত্য কথা বললে লাভ হয় না কি বলতে হয় একটু এদিক সেদিক করতেই হয় মিথ্যা কথা বলতে হয় কটা টাকায় বা লাভ হয় এদিক সেদিক পুঁজিয়ে নিতে হয় এই জন্যে মাল কম দিয়ে মাল বেশি নিয়ে সেটাকে পুজিয়ে নিতে হয় ওরাও তাই বলেছিল যে যদি তোমরা সোয়েবের কথা শুনে নাও মেনে নাও তো ইনকাকুম ইজাল্লা খাসের তোমরা ক্ষতিগ্রস্ত হবে লাভ বেশি হবে না এলো ভূমিকম্প তাদের কাছে ভূমিকম্প পাঠানো হলো ফলে সবাই নিজে নিজের ঘরে হাঁটু গাড়া অবস্থাতে ধ্বংস অবস্থায় পাওয়া তাদের আল্লাহ ধ্বংস করে দিলেন না ওজনে কম বেশি করা বিশাল ক্ষতিকর জিনিস এই ক্ষতিকর কথাটা তোমরা বুঝতে পারলে না শুনতে পারলে না নবী তোমাদেরকে এত বোঝালো মানলে না ঠিক আছে তোমরা ধ্বংস করলে তার সত্য শাস্তির কথা ঘোষণা করা হয়েছে বলছেন ইয়া মাঝির পাঁচটা জিনিস এমন কোন জাতি নেই যে জাতির মাঝে অশ্লীলতা প্রকাশ পাবে এবং প্রকাশ্যে তারা অশ্লীলতা প্রদর্শন করবে সমুদ্র সৈকতে যান অশ্লীলতা দেখতে পাবেন পার্কে যান অশ্লীলতা প্রকাশ্যে দেখতে পাবেন প্রকাশ্যে অশ্লীলতা চলছে মহিলারা প্রকাশ্যে উলঙ্গ ঘুরে বেড়াচ্ছে অথবা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যেই হোক প্রকাশ্যভাবে দিবা লোকে সেখানে সমুদ্র সৈকতে পার্কে জোড়া অবস্থায় এই অশ্লীলতা প্রদর্শন করছে সমুদ্রের পানি সাক্ষী সমুদ্রের বালি সাক্ষী আকাশ বাতাস সাক্ষী আমাদের প্রেম হচ্ছে প্রেম। এই সাক্ষী দেওয়ার জন্য তারা প্রকাশে প্রকাশ্যে মানুষকে লজ্জা নেই সরব নেই যখন কোনো হয় এমন রোগ প্রেরণ করা হয় যে রোগ তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না কার কথা নবীর কথা নবীতের কথা পূর্বপুরুষদের মাঝে ছিল না নতুন রোগ পুরনো রোগ না এডস নতুন রোগ তাই না এডস পাঠানো হলো ব্যবিচারের কারণে এর আসল কারণ হলো ব্যবচার এই যে যৌন সম্পর্ক প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি এর কারণে আল্লাহ আল্লাহতালা এডস পাঠিয়েছেন আর এর পরবর্তীতেও কি সন ফ্লু আর কি কি নতুন নতুন করোনা ফরোনা সব কত রকমের রোগ নতুন নতুন ভাইরাস আবিষ্কার হচ্ছে যে রোগ পূর্ববর্তী জাতিদের মধ্যে ছিল না পূর্বপুরুষদের মাঝে ছিল না নতুনভাবে সেই সমস্ত রোগ আবিষ্কার হচ্ছে কিসের জন্য অশ্লীলতা ব্যাপক এবং প্রকাশ হওয়ার জন্য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 তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা অশ্লীলতা থেকে ফিরে এসো আজকে ঘরের ভিতরে অশ্লীলতা টিভির মাধ্যমে উলঙ্গ নারী কে দেখছে বরং ন্যাংটা দেখছে এই অশ্লীলতা এত ব্যাপক হয়ে গেছে যে ব্যাপক হওয়ার ফলে মানুষের মাঝে নতুন নতুন রোগ আসছে আল্লাহ রসুল ভবিষ্যৎ বাণী নবুতের বাণী আর দ্বিতীয় কি বললাম যে আমাদের বিষয় বিষয়বস্তু সেটা হলো কি ওজনে কম দেওয়া বেশি নেওয়ার ফলে আল্লাহ আল্লাহতলা এমন দুর্ভিক্ষ পাঠান আর কষ্ট পাঠান জৌরি সুলতান শাসকের অত্যাচার পাঠান তাদের মাঝে শাসকগোষ্ঠীর অত্যাচার আসে গোষ্ঠী নিপীড়ন করে শাসক গোষ্ঠী নিষ্পৃষ্ট করে শাসকগোষ্ঠী তাদেরকে সায়স্তা করে শাস্তি স্বরূপ আল্লাহর পক্ষ থেকে যেহেতু তারা ওজনে কম বেশি দেয়ও নেয় আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেবেন এটাও এক প্রকার দুর্ভিক্ষ অনাবৃষ্টি দেখা দেবে জাকাত বন্ধ করার ফলে বলুন আমাদের দেশের আমাদের সমাজের অধিকাংশ মানুষ জাকাত আদায় করে না করে না অধিকাংশ মানুষ জাকাত আদায় কেউ করলে হিসাব করে না ওই দিয়ে দিলেনা জাকাত জন্য বৃষ্টি হতো না আর নম্বর পাঁচ যখনই কোন অঙ্গিকার ভঙ্গ করে চুক্তি ভঙ্গ করে কোন জাতি তখনই সাল্লা তাল্লাহ আলাইহিম আদৌ তখন বিজাতির পক্ষ থেকে দুশ্মন এসে তাদের উপরে কি করে দেওয়া হয় চাপিয়ে দেওয়া হয় বিজাতি এসে তাদের উপরে আধিপত্য বিস্তার করে বিজাতি এসে তাদের উপরে আধিপত্য বিস্তার করে তাদের ধন সম্পদ লুণ্ঠন করে এ হচ্ছে বিজাতি শত্রু তারপর রসুল্লাহ সাল্লাহআাল্লাম বলছেন পাঁচ নম্বর আর যে জাতি তাদের মাঝে আল্লাহর আইন আল্লাহর শাসন কায়েম করে না প্রতিষ্ঠা করে না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 আমরা তার ক্ষতি করি এরকম করাটা মুসলমানদের কোনো আচরণ হতে পারে না মুসলমান ব্যবসায়ী সৎ হবে মুসলমান ব্যবসায়ী সৎ ভাবে ব্যবসা করবে সময় আমাদের কাছাকাছি শেষ হয়ে এসেছে আগের টপিকে যে মোহরের কথা এসেছিল বাকি টাকায় মোহরের দলিল ইসলামে আছে যে আল্লাহ নবী সালাম মোহর দেননি এই সময় কোনো